এখানে বলছেন oui. যারা এত্তেবা করে নুসলে তাদের পরিণতি হবে জাহান্ন রামের তরিকা ওয়াই্তাবে গাবিলক মানি তরিকা রাস্তা মানে তরিকা তরিক মানে তরিকা তো সাহাবাতিল ক্যারাম সাহাবাই কেরামের ক্যারামের আমলে তরিকা কয়টা ছিলামের আমলে তরিকা ছিল একশো তরিকা বড় বড় সাত তরিকা সিস্তিয়া কাদা নকশা বন্দিয়া তাদের পরিণতি কৃষ্টি কালচার সভ্যতা তরিকা আমল আখলাক ইমান সবকিছু রাখতে বা হবে কারণ তারাই তালাবাদি তারাই একমাত্র মানুষ যারা কোরআনকে যেভাবে করা দরকার একশো পার্সেন্ট সেইভাবে তালাওয়াত করেছেন সেইভাবে ওই রকম একশো পার্সেন্ট এত্তবাওয়ালা লোক কে আমত পর্যন্ত আর আসবে না মানে সাহাবাই কালামের পরে একশো পার্সেন্ট কোরআন অনুসরণ করছেন এরকম মানুষ পৃথিবীতে আসেনো না কে আমত পর্যন্ত আসবেন না এজন্য ইমান আমল আখলাক কৃষ্টি কালচার সংস্কৃতি সব কিছুর অনুসরণ হবে যথাযথ ইমান মানে কোরআনের উপরে রকম ইমান আনা দরকার সেই রকম ইমান এনেছে এই মানুষ গুলো আর যারা এই কোরআন কে অস্বীকার করেছে বা উলাই কেমল খাওয়া সেরুন তারা তো খা সেরুন হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা এই কোরআন কে কুপরি করেছে অস্বীকার করেছে